বিসিল্ল রোহ্ন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آره وصحبه اجمعين ما بعد وعن نبي حريرت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تودن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشات الجلحائي من الشاة الخرن وعن نبي حريرت رضي الله عنه شجوك پل جلم کر جائے منش وديكار كي نستو كر تشستا كري كنتو اي وديكار نستو كر جامرا ششبر جنتا بار بيجابو সেটা কখন আমাদের পক্ষে সম্ভব হবে না কেমতের দিন যখন আমরা আল্লাহর সামনে উপস্থিত হব তখন আমাদের অবশ্যই হিসাব নিয়ে ক্যাশ নেওয়া হবে অবশ্যই সেখানে জুলুমের জন্য কৈফিয়ার দিতে হবে এবং সেটার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে সেই বিচার থেকে বাঁচার কোন সুযোগ নেই সেই বিচার যে কত কঠিন এবং সেখান থেকে যে বাঁচার উপায় নেই সেটা এই হাদিস যেটা আমি শুরুতে পড়েছি সেটা থেকে আমরা ভালো করে বুঝতে পারি যেটা মুসলিম শরীফের হাদিস হজরতাবুরদিয়াল আসলাম থেকে মন্ডিত তিনি বলেন যে রসুল আকরম সাল্লাহ আসসালামের স্বাদ করেছেন লাতুদ হকু যে অবশ্যই অধিকারগুলো সেই অধিকারের মালিকদেরকে পৌঁছে দিতে হবে কেমতের দিন সেই দিন কিন্তু আর রক্ষা পাওয়া যাবে না এমন কি পরিস্থিতি এমন হবে যে মানুষ কিন্তু দিতেই হবে যে যারা বুঝমান যাদের বুঝ আছে যে তারা জোরুমকে জোরুম হিসেবে চিনে কিন্তু কি এমনকি রসুল আকরম সাম বলেন হাত্তুকুলা বলা হচ্ছে যে সেই দিন যে ছাগলের আপনার শিং নেই হ্যাঁ যে ছাগল যার শিং আছে সেই শিংওয়ালা ছাগল যে সিংবিহীন ছাগলকে গুতো দিয়েছিল আগাত করেছিল তাকে কষ্ট দিয়েছিল সেই ছাগলের পর্যন্ত বিচার করে ছাড়বে না আল্লাহ সেই দিন দেখানোর জন্য যে কেউ সেই দিন ছাড় পাবে না হ্যাঁ যেটা আল্লাহ হাজির শানু হারাম করে দিয়েছেন যে জুলুমকে সেই দিন সেই জালিমকে ভাবে রক্ষা করা হবে না অনেকে জুলুম করে বেড়াচ্ছেন কিন্তু যখন সরাসরি সাথে সাথে মানে অল্প সময়ের মধ্যে ধরা পড়ছে না এবং শাস্তির সম্মুখীন হচ্ছে না দুনিয়াতে তখন সে মনে করে যে না আমি ছাড়া পেয়ে গেলাম আমাকে আর শাস্তি দেওয়া হবে না আমি আর সমস্যায় পড়ব না আমি তো পার পেয়ে গেলাম না কোশ্চিন কালাও সেটা হতে পারে না জালিমের জোলমের প্রতিকার আল্লাহ শাহু করবেন এমন কি এটা এমন একটি অপরাধ যেটার আপনার প্রতিকার মিলা যাবে। আল্লাহ শাহু সেই জোলমের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন আখ তার জন্য তো ভয়ানক শাস্তির ব্যবস্থা রয়েছে সেটাও একটি হাদিসের মধ্যে রসুল আসলাম বলেন যেটা বোকানি মুসলিমের হাদিস হজরত আবু মুসা রাজনৈতিক মন্ডিতে তিনি বলেন রসুল্লাহ ইসলামের সাদ করেন إن الله لا يمنى للظالمين فإذا أخذه لم يفلده ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرأ وهي ظالمه ان أخذه أليم وشديد الله رسول صلى الله عليه وسلم قال إنه نفة الله جلسانو ظالم كي ونك شمائش حمايدية حاكي كنتو إيش حمايد وار کرنه ونك شمائش حمايدة باره لا الله أمك دبال وار شن لا الله أمك دهد شن لا با عمارار كن شاستي هبنا إركم مانك واره لا وشم باب رسول قال إنه মজলুম সবই তো আল্লাহর বান্দা এই কারণে আল্লাহ সুযোগ দেন সেই জুলুম থেকে ফিরে আসুক মজলুমের সাথে আমার উপর আল্লাহ সন্তুষ্ট আছেন এবং আল্লাহ আমাকে ধরবেন না আমাকে তো সুখেই রাখছেন না এটা কখনো নয় ফাইদা আহাদামিফল রসুল বলেন অবশ্যই ধরবেন কিন্তু যখন ধরবেন তখন কিন্তু আর ছাড়ি নেই তখন আর যতই আপনার কৈপিয় হবে সেটা আল্লাহর কাছে যোগ্য হবে না এবং সুর আক্রমশ এর রেফারেন্স হিসেবে প্রমাণ হিসেবে সুরেদের একশো দুই নম্বর আয়াত পড়েছেন তিনি বলেন আল্লাহ বলে পাকড়াও করার চেষ্টা করেন সেই জনপদের লোক যখন জালিম হয়ে যায় তখন আল্লাহ জাসানু পাকড়াও করেন আর ইননা আখদাহু আলি ইমুল শদীদ যখন আল্লাহ জাহ সাহানু পাগড়াও করেন তখন সেটা খুবই কঠিন পাকড়াও হয়ে থাকে খুব যন্ত্রণদায়ক পাকড়াও হয়ে থাকে সেখানে কোন ঢিল দেওয়া হয় না সেখানে কোনো ছাড় দেওয়া হয় না সেকেন কখনো বিচারে আপনার এরকম সুযোগ দেওয়া হয় না হালকা বিচার করার কোন ব্যবস্থা নেই সেই দিনের সম্মুখীন সতর্ক থাকতে হবে যে আমরা যতই জুলুম করি না কেন যদিও একটু ঢিল দেওয়া হচ্ছে আমাদেরকে যে আমাদের সাথে সাথে আমাদের শাস্তি সামনে আসছে না কখনো যেন এটার কারণে এই মনে করা না হয় যে না আমাকে আল্লাহ যে সানু আর শাস্তি দিবেন না অথবা আমাকে আল্লাহ ভালোবাসেন অনেক ধর এরকম উল্টা বাবা মনে করেন যে না আমাকে আল্লাহ ভালোবাসেন নতুবা এত শিতে রাখছেন কেন কিন্তু এটা যে তাকে ঢিল দেওয়া হচ্ছে সে কখনো বুঝছে না কিন্তু যখন আল্লাহ তখন অবশ্যই তার হাত ছাড়া কখনো হওয়া যাবে না এই কারণে বিশ্বের পক্ষে দেখলে আমরা দেখি যে কোনো জালিম যত বড় জালিম গেছে আংশিক না পেয়ে কখনো মৃত্যুবরণ করেনি এই কারণে প্রত্যেক জালিমকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার এবং কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার যে কখনো যেন আমরা একে অপর জুলুম না করি যদি এরকম শয়তানের ধোকা পড়ি নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যদি কোন জুলু এর আপনার কারোর করে থাকে তাহলে দুনিয়াতে সময় থাকতে তার অবশ্যই বোঝাপড়া করে নিতে হবে মানুষের সাথে সমঝোতা করে নিতে হবে তাইলে পরকালে বাসার সুযোগ আছে না হলে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বিচার সম্মুখীন হতে হবে আল্লাহ জুন আমাদেরকে এই জুলুম থেকে রক্ষা করুন ওয়াসল্লাহ